বাংলা মানবতা সমাধান عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من بعد اعوذ بالله من الشيطان الرجيم وما كان للمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا اي يكون لهم الخياره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি শরীয়তের মর্যাদা उपलब्धिर गभिरता शरियत की से विषय आगे पर्वे जेनेरियत जे कि जिन ये आल्ला प्रदत्त इन आल्ला प्रदत्त किंतु हमारा बुझार क्षेत्र मानार क्षेत्र अनेक पिछिए क्या पिछिए थकब आल्लाह रबुल आलमीन जो विधान दिए यह विधान ही मे चलते जो मन करीजे जीवन एक क्षेत्र मानब और क्षेत्रे मानबना तातारक इसलम के एक क्षेत्र में मेक्टी क्षेत्र माननी समित उपस्थिति आपा उचित इसलम य शरियत व्यतीत जाू आज सबग भ्रष्टता আল্লাহরাব আলমিন বলছেন তারা কি অথচ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে তার জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে তাহলে আমি কেন ফিরে যাব আমার জন্য কেন অনুমতি থাকলো না हमारे अनुमति नहीं इसलाम व्यतीत अन्न थिर अनुसरण करा बर मुहम्मद रसल्लाह सल सल्लाह आलहीसल्लम पृथ्वी जे उद्देश्य एसे अल्लाह रबुल आलम जेज प्रेरण कर तरह मौलिक उद्देश्य क्यी छो आल्लाफ नय नम्बर आये बल्लाह जिन्हें रसुलहम्मद सल्लासल्लम के पृथ्वी प्रेरण कर दीने हक हेदायत सह कैन নবীন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটা হলো দিনে হক সেটাই হলো হেদায়ত হেদায়ত এর মধ্যেই লুকাই আছে এর মধ্যে আছে পৃথিবীতে যত মতবাদ যত থিওরি যত ইজম যত দর্শন চালু আছে যত আদর্শ চালু আছে যত রীতি যত পদ্ধতি চালু আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন সুতরাং আপনি মনে করুন আপনি জানুন আপনি বিশ্বাস করুন এই মর্মে যে আল্লাহ প্রদত্ত শরীয়ত ব্যতীত অন্য কোনো বিষয় মানাতো দূরের কথা সেইগুলোকে উৎখাত করে সেইগুলোকে মুছে দিয়ে তারুকুর ইসলামকে বিজয়ী করা হল আল্লাহ রাবুল আলমীর মৌলিক উদ্দেশ্য আল্লাহ ইউনুস বত্রিশ নম্বর আয়তে বলছেন ফমাজাবাদ আল হক্লা হকের পরে বাতিল ছাড়া ভ্রষ্টতা ছাড়ার কি থাকতে পারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আমি হক পাব। শরীয়তই হক শরীয় চূড়ান্ত শরীয়তের বাহিরে আর কোনো সত্য আর কোনো নীতিপূর্ণ আর কোনো ন্যায় নীতিপূর্ণ কোনো আদর্শ নেই এই জন্য আলো জামাজ আবাদাল হাকিল্লা দলাল হকের পরে ভ্রষ্টতা ছাড়া কিছু নেই সুতরাং হকটাকে বর্জন করে আমি কখনো ভ্রষ্টতার দিকে এগিয়ে যেতে পারি না এই অনুমতি ইসলাম আমাকে দেয়নি মনে করতে হবে এটা যে ইসলাম ব্যতীত আল্লাহ প্রদত্ত শরীয়ত ব্যতীত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ব্যতীত আর যা কিছু আছে সবগুলোই তাগুত কোনো ব্যক্তি তাগুতকে মেনে নিয়ে মুসলিম থাকতে পারে না থাকার অধিকার নেই সরায়ে রাহল ৩৬ নম্বর রায়তাল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল প্রেরণ করেছেন প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করেছেন রসুল প্রেরণ করার মৌলিক উদ্দেশ্য ছিল একটা আনিয় তারা যেন বলে মানুষকে তোমরা একমাত্র আল্লাহরে বদত করো আল্লাহর হিতকে মেনে নাও ওয়াজ তানে তগুত এবং তাগুতকে বর্জন করো পৃথিবীর প্রত্যেক রাসুল এটাই বলেছেন তাগুতটা কি তাগুত হল শয়তান কর্তৃক प्रदत्त आईन आल्लर विधान व्यतीत और जत विधान चालू रही नियम चालू रही आदर्श चालू रही है जत दिन जत मतब जो, जो, जो, जो, जो, जो दर्शन चालू रही सबग के तागुद बर्थात एक जो व्यक्ति आल्ला प्रदत्त और रसम सल्लाम प्रदर्शित पद व्यतीत जर अनुसरण करगुद আর যে ব্যক্তি তাগুতকে মেনে চলবে সে ব্যক্তি প্রকৃত মুসলিম নয় ওই ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করল ও আনী বদুল্লাহ তাগুত তাহলে আল্লাহ রবুল আলমিনের এই বাণীর কোনো গুরুত্ব থাকলো না যদি আপনি ইসলামকেও মেনে চলেন তাগুতকেও মেনে চলেন আল্লাহ রবুল আলমিন সুরাহ বাকারা দুইশো ছাপ্পন আয়তে বলছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কারণ সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে গেছে হক থেকে বাতিল আলাদা হয়ে গেছে সুতরাং কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক সেটা পরিষ্কার যেহেতু আমার সামনে সত্য মিথ্যা পরিষ্কার হক বাতিল পরিষ্কার সুতরাং যে ব্যক্তি তা আগুতকে অস্বীকার করলো তাগুতের সাথে কুফুরি করলো অল্লা এবং আল্লাহর প্রতি ইমান আনলো সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আপনাকে এই আয়াতটি যথা যতভাবে উপলব্ধি করতে হবে তবে আপনি শরীরটা বুঝতে পারবেন আল্লাহ বলছেন কত্তা বাইনার রুষ্ট গয়। অর্থাৎ ভ্রষ্টতা থেকে হক আলাদা হয়ে গেছে সত্য থেকে মিথ্যা পৃথক হয়ে গেছে সুতরাং ফমাইয়াক্ত আগুত যে ব্যক্তি তাগুতকে আগুতকে অস্বীকার করলো বিল্লা এবং আল্লাহর প্রতি ইমান আনল এই শর্ত যে ব্যক্তি পূরণ করল ফকাদ ইস্তম সাকাবিল ওরুয়াতিল বুসকা ওই ব্যক্তি আল্লাহ প্রেরিত শক্ত হাতলকে ধারণ করলো লংফি সাম আলাহা যেটা বিচ্ছিন্ন হবার নয় আমি আপনি যদি আরেকটি বোঝার চেষ্টা করি আগে তাগুতের বিরুদ্ধে কুফুরি করতে হবে অন্য ধর্মের লোকেরা অন্য মতবাদপন্থী লোকেরা ইসলামকে বর্জন করে কাফের হয়েছে আর আমাকে তাদের ধর্মগুলোকে থিউরি মতবাদ মানবরচিত বিধানকে বর্জন করে কাফের হতে আল্লাহ বলছেন আল্লাহরুল্লাগুতকে অস্বীকার করে কাফের হবে ওয়াইম বিল্লাহ এবং আল্লাহর রব্বুল্লাহের প্রতি ইমান আনবে ফাক ইসলাম সাকিবা ওই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর হাতলকে শক্ত হাতলকে ধারণ করতে পারবে তবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই আমার অন্তরের মধ্যে তাগুতের মহব্বত রেখে দিয়েছি অন্তরের মধ্যে তাগুতের মোহব্বত রেখে কশ্চিনকালেও আমার দ্বারাতে ইমান পোষণ করা সম্ভব নয় ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই হলো আল্লা দ্রোহী পবিত্র কোরআন এবং সহ বিরোধী আমি কখনো সেটা ধারণ করতে পারি না ধারণ করার অধিকার রাখি না যদি আমি করি তাহলে ইমানের মধ্যে শিরিকের মিশ্রণ ঘটে গেল আল্লাহ রাবুল বলছেন সুরাতুল আনাম বিরাশি নম্বর আয়তে বলছেন বিজুলমিন যারা ইমান আনল আর ইমানের সঙ্গে শিরিকের মিশ্রণ ঘটাল না তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম্ম হুতাদুন আত্মাই হলো হেদায়ত প্রাপ্ত আল্লাহ কর্তৃক প্রেরিত আদর্শ হলো হেদায়েত যদি আপনি বা আমি হেদায়ত পেতে চাই তাহলে আল্লাহ শর্ত করছেন ইমানের মধ্যে কখনো কুফুরের সংমিশ্রণ হবে না ইমানের সাথে কখনো শিরিকের সংমিশ্রণ হবে না যার কারণেই তো আমরা ব্যর্থ হয়েছে আজকে ইমান পোষণ করছি কিন্তু ইমানের সঙ্গে फुर के सरिक के मानव रचित विधान के संमिश्रण कर जार कारण जीवन कोबदत कबुल हाँ चा पावल्ला कबुल करना सम्मानित उपस्थिति आयातर विषय बुझे हमें ये एक छोट बरतीर परल्ला आर फिर आसबो असलकुम ওরমতুল আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি ওয়াইরিল তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার সমন্বিত দর্শক মণ্ডলী সদীমণ্ডলী আমরা আবার আলোচনায় ফিরে আসলাম যেটা আগে আলোচনা করছিলাম শরীয়ত না বুঝার কারণে আমাদের করণীয় আমুলগুলো আমরা নষ্ট করে ফেলছি অর্থাৎ আমি এবং আপনি শরীয়তকে পূর্ণাঙ্গ রূপে মেনে নিব এটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের বড়ো দাবি আমরা তাগুতকে একদিকে মেনে নিচ্ছি আর দিকে আমি ইসলামী বিধানের অনুসরণ করছি অথচ দুইটা কখনো এক রকম হতে পারে না আগুন এবং পানির সংমিশ্রণ কখনো হতে পারে না একটি হলো মহান আল্লাহ প্রদত্ত শরীয়ত একটি হল মহান আল্লা প্রদত্ত হেদায়েত, আল্লাহ প্রদত্ত শরীয়ত আদর্শ আর একটি হল মানুষের রচনা করা বিধান শয়তানের রচনা করা বিধান কোনো ব্যক্তি বা কোনো মনীষী কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিকের রচিত একটা থিওরি দুইটাকে এক হতে পারে সাধারণ যাদের জ্ঞান একটু ধারণা যারা আছে সে কখনোই দুইটাকে এক করে দেখতে পারে না আগুন এবং পানির কি এক সঙ্গে সংমিশ্রণ হয় কে করতে পারবে কারণ সাধ্য আছে তাহলে আল্লাহর বিধান আর মানুষের রচনা করা বিধান আপনি এক করছেন কেন একটা হলো আল্লা প্রদত্ত হেদায়ত আর একটা হলো তাগুত আইন শুরো ব্যক্তি তাগুতকে স্বীকার করে নিয়ে ভিতরে ইমান পোষণ করতে পারে না আমরা বলি লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এটাই আল্লাহ রাবুল আলমিন ব্যাখ্যা দিচ্ছেন ফমাই তাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল। গতের বিধানের বিরুদ্ধে বিরোধিতা করে বিল্লাহ এবং আল্লাহ আল্লাহ বলছেন ইলাহা কোন ইলা নেই প্রথম কথা আল্লাহকে নাকচ করতে হবে এই মর্মে যে আমাকে নাকচ করতে হবে এই মর্মে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এটা বলার আগে সমস্ত ইলাকে সমস্ত মাবুদকে সমস্ত তাগুতকে সমস্ত থিউরিকে সমস্ত মতবাদকে আমাকে বর্জন করতে হবে লা ইলাহা। এই কথা বলার পরে তারপরে আমার হৃদয়ে আমার মানসিকতায় আল্লাহকে ঠাই দিতে হবে ইহ আর এটাই আল্লাহ বলছেন হামাই এক ফুর তাগুদ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল অতঃপর বলছে ওয়াই বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনলো সবকিছুকে অস্বীকার করতে হবে তবেই ওই ব্যক্তির নসিবে হেদায়েত জুটবে এর আগে জুটবে না সমানিত উপস্থিতি আপনাকে এই আয়াতের এই কালেমার মর্যাদা একটু উল্লেখ করে সোরয়ে সোয়াদের মধ্যে বাস্তম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন কাফেরদের বিষয়। মূলত এই আয়াতের বাক্যটি বুঝেছিল আবুজেহাল কিন্তু আবুজাহাল বুঝার পরে মানেনি অস্বীকার করেছে মক্কার মুশ্রেকরা বুঝেছিল যে যদি আজকে মোহাম্মদ রসল সাল্লামের বাক্যটা মেনে নি তিনি বলেছিলেন তাহলেই তোমরা সফল কাম হবে মোস্তাদ আহমদ আঠারো হাজার চারশো ছাপ্পান্ন হাদিসে রসুল্লাহ সাল্লাহ বলছেন সকলকে লক্ষ্য করে তোমরা লাইল্লাহ বলো তাহলেই সফল কম হবে অর্থাৎ লাইলাহিল্লাহ বাক্য উচ্চারণ করা মাত্রই তার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে ওই ব্যক্তি একমাত্র আল্লাহর রাব্বুল আলমিনের কাছে মাথা নত করবে আল্লাহর আব্বুল আলমের বিধানকে মেনে নেবে আল্লাহর রাব্বুল আলমিনকে ভক্তি করবে আর কোনো আইন আর কোনো বিধান আর কোনো থিওরি কে সে ভক্তি করবে না যখনই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওকাশ বাজারে জনতার সামনে বক্তব্য দিলেন আবু জেহেল বুঝতে পারলো পরে পরে পিছন থেকে তার একগুচ্ছ মাটি নিয়ে মহাম্মদ সাল্লামের মুখে মেরে দিল অর্থাৎ আবু জাহেল অস্বীকার করার জন্য এই নোংরা আচরণ ওই অবস্থাটা আমাদেরকে বুঝতে হবে তারা মক্কার মুশ্রেকরা বলেছিল আশ্চর্য একটি ব্যাপার যে মোহাম্মদ সালিক্লাম সব এলাকে এক এলা করে দিল এটা একটা বিস্ময়কর ব্যাপার তারা বুঝেছিল এটা যদি এই বাক্য বলি তাহলে আবার চতুর্শ্বে যে তিনশো ষাটটি মূর্তি আছে এই মূর্তির কাছে আর যাওয়া যাবে না এই মূর্তিকে পূজা করা যাবে না আমরা গোত্র যে নীতি পদ্ধতি যে আইন আমরা তৈরি করেছি এই আইনের কাছে আর যাওয়া যাবে না এই আইন অনুযায়ী জীবন পরিচালনা করা যাবে না যদি লাইল্লা শব্দটি বলি তাহলে আল্লাহ প্রদত্ত সবকিছুকে মানতে হবে আর সমস্ত ইলাকে সমস্ত আইনকে সমস্ত রীতিকে সমস্ত পদ্ধতিকে বর্জন করতে হবে এটা আবুজাহাল মুশ্রেকরা বুঝেছিল কিন্তু তারা মানেনি তারা কাফের হয়ে গেছে আজকে আমি যদি লাইলা ই্লা কথাটি উচ্চারণ করি তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে আমাকে একটা জিনিস মানতে হবে যে আমার আর অন্য কোনো বিষয়কে মেনে নেওয়ার অধিকার নেই কারণ আমি বলেছি লাইল ই আর আল্লাহ রাবুল্লা আলমিন এটাই বলছেন আপনি যদি দুইটি কাজ করেন অর্থাৎ আগে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে এটা আল্লাহর শর্ত তারপরে আল্লাহ রাবুল আলমী বলছেন এবং ইমান যদি আনে তাহলে আল্লাহ প্রদত্তে সেই হেদায়তকে সে ধারণ করতে পারবে আর এই হেদায়ত তার জীবনতে বিচ্ছিন্ন হবে না অর্থাৎ এই ব্যক্তি সফল হবে হেদায়ত পেয়ে যাবে এবং সে জান্নাতি হবে বন্ধুরা আমার যদি সংমিশ্রণ ঘটে প্রথমত আকিদাই যদি আমার শিরিকের সংমিশ্রণ ঘটে জীবনে যত আমূল করেছি সব কিছুই নষ্ট হয়ে যাবে আমার কোনো আমূল থাকবে না আল্লাহ রব বলছেন সুরাতুল মায়েদা পাঁচ নম্বর ওহু আফিল আহিরতীন যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফুরি করল ইমানের মধ্যে ত্রুটির সংমিশ্রণ ঘটাল ইমানে ত্রুটি থাকলো ফকাত হাবিত আমালু ওই ব্যক্তির যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে ওহু আফিল আখিরাত মিনাল খোয়াশির क्ति परकाले जहां अंतर्भुक्त जीवन जबल नष्ट हो जाए बारिद सचेतन कर शरियतर संगे जो अन्न विधान संमिश्रण ना घटे ইসলামকে মানার পাশাপাশি কোন থিওরি কোনো তরিকা কোনো মাঝাবকে যেন আমি মেনে নানি আমাকে জীবন পরিচালনা করতে হবে ইসলামের মধ্যে থেকেই যদি ইসলামের মধ্যে থাকার পরে কোনো সিরিককে গ্রহণ করি কোনো তাগতকে যদি গ্রহণ করি তাহলে আমার ইমানই বন্ধনটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে লক্ষ্য করে বলছেন একই নির্দেশ দেওয়া হয়েছিল ইতিপূর্বে সকল নবীকে সুরায় জুমার পুষিমাল্লাহ বলছেন লাইন আশ্রকান্না আমালুক একই নির্দেশ যদি আপনি শিরিক করেন তাহলে আপনার জীবনের যাবতীয় আমুল অবশ্যই অবশ্যই বাতিল হয়ে যাবে হলে একটা কু আন্নাল হাসেন আপনি নিজেও জাহান্নদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনালন আমি জানলাম আমি বুঝতে পারলাম যে শরীয়তের সাথে অন্য কোনো জিনিসের সংমিশ্রণ ঘটানো আমার পক্ষে সম্ভব নয় বন্ধুরা আমার আমরা অজানতেই এই সংমিশ্রণ ঘটানোর কারণে ইসলামের সাথে তাগুতি আইনকে সংমিশ্রণ ঘটানোর কারণে আমাদের জীবনে ইসলামে আদর্শ কোনো প্রভাব ফেলতে পারছে না কার নষ্ট হয়ে যাচ্ছে এই আল্লাহ বলেছেন সুরায় ইউসুফ একশো নম্বর আয়তে বলেছেন অমা ইউমিনু আকসর ওহম বিল্লাহ ইল্লা ওহম মুশ্রেক যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা অধিকাংশই মুশ্রেক এ কথাটি কেন বললেন অধিকাংশ মানুষ আজকে ইসলামকেও মেনে চলছে একদিকে রাজনীতির নামে অর্থনীতির নামে একজন ব্যক্তি তাগুতকে মেনে চলছে অন্য আদর্শে মেনে চলছে আবার ধর্মীয় জীবনে এসে ওই ব্যক্তি আল্লাহরে বদত করছে না এই ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্য দুই একজন ব্যক্তি মসজিদে সেচদা করছে আবার মাজারও সে করছে গাছতলাও সেচদা করছে খানখাতের সেচা করছে কবরও সেচ করছে শতরাং আপনার এবং আমার সবচেয়ে উপলব্ধির বিষয় হলো শরীয়তকে আমাকে এবং আপনাকে জানতে হবে যে কোনটা করলে আল্লাহর কাছে কবল হবে আর কোনটা করলে কবল হবে না সমানত উপস্থিতি আমরা বোঝানোর চেষ্টা করলাম যে ইসলামের সঙ্গে অন্য কোনো বিধানকে আইনকে থিওরিকে তরিকাকে মিশানো যাবে কিনা না মিশানোর প্রশ্নে আসে না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক শরীয় চালাত দান করো আল্লাহ মামিন আকুলকা আস্ত মুসলিম আসসালামুম ওরিাত সহায়ক কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন নামে। देखते कुरान भल भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते होले कुरान ओ आज रात श्रमान सतर तेईस তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কার কারো করবে না এবং তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামী বৃষ্টিভি বাংলা মানবতার সমাজ